সুপ্রিয়ার যে তিনি আমাদেরকে দার্সল কোরআনে বসার টফিক দান করেছেন কোরআন মজিদ সরাসরি শিক্ষা লাভ করে সে অনুযায়ী আমল করার উদ্দেশ্য আমাদেরকে প্রচেষ্টা চালানোর সুযোগ তিনি আমাদেরকে দান করেছেন এই জন্য রব্বুল আলমিনের শক্তি আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি এখন কোরআন মজিদের আটান্ন নম্বর সুরা সুরাতুল মুজাদ আলা এই সুরা থেকে তেলাবত শুরু করেছি আল্লাহ সুবাহ এই সুরার প্রথম দিকের কয়েকটি আয়াত নাজিল করেছেন একটা ঘটনাকে কেন্দ্র করে যে আয়াতগুলো নাজিলের ওট ভূমিকা ছিল হজরতে আউস ইবনে সামেত ওনার স্ত্রী ছিলেন খাওয়ালাবিনতে তিনি তার স্ত্রীকে কোন এক সময় বলে ফেলেছিলেন আংতে কাজাহরে উম্মি আংতে আলাইয়া কাদহরে উম্মি তুমি আমার কাছে আমার মায়ের পিতের মতো আইয়াম এ জাহিলিয়ায় স্ত্রীকে নিজের জন্য হারাম করে নেওয়ার জন্য এটা ছিল একটা পদ্ধতি এটা জাহিলী প্রথা ছিল স্ত্রীকে নিজের মার্গ শরীরের কোনো অংশের সাথে তুলনা করে নিজের জন্য স্ত্রীকে হারাম করে নেওয়া হতো। অথচ ইসলাম এসে এই পদ্ধতিগুলো বাতিল করে দিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করার উপায় হিসেবে তালাক হিসাবে প্রদান করেছে তালাকের মাধ্যমেই স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হতে পারে অন্য কোন উপায়ে নয় যখন আউসুদ্দিন স্বামীর তার স্ত্রী খাওলা বিনতে সায়লাবাকে বললেন আংতে আলাইয়ার জাহরে উম্মি তুমি আমার মায়ের পিঠের মতো আমার কাছে তখন এই বিষয়ে বিধান জানার জন্য খাওলা রাসুল্লাহু আলিবাস্লামের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন তখন রাসুল্লাহ আলিবাস্লাম বললেন বললেন মা আর আকে ইল্লাহ হুড্রিমতে আমি তোমার ব্যাপারে তৈরি ছাড়ার কোন বিদান পাচ্ছি না দেখছি না এছাড়া যে তুমি তার জন্য তুমি হারাম হয়ে গেছ কারণ ওই সময় পর্যন্ত এই বিষয়ে কোরআন মজিদের কোনো বিধান নাজিল হয়নি তখন খাওয়া বললেন মা যাকা তালাকান এটা কিভাবে আমি তার জন্য হারাম হয়ে গেলাম সে তো আমাকে তালাক উচ্চারণ করেনি আমার প্রতি তালাক উচ্চারণ করিনি আমি হারাম হলাম কেমন করে অন্য বর্ণনায় এটাও এসেছে রাসুল্লাহ মা উমিতু উমির তু ফি আন তোমার ব্যাপারে এ পর্যন্ত আমার কাছে কোনো কিছুই আসে নাই অর্থাৎ এই বিষয়ে কোন বিধান আমার কাছে এ পর্যন্ত আসে নাই তখন তিনি বিলাপ করতে শুরু করে দিলেন কান্নাকাটি শুরু করে দিলেন যে আমার যৌবন তার কাছে শেষ করে ফেলেছি এখন আমার কি হবে আমি জীবনের শেষ দিকে এসে গেছি আমার আশ্রয় কোথায় হবে আমার সন্তানাদির ভরণ পোষণ কিভাবে হবে সে তখন বলতে থাকলো আপনার কাছে তো আল্লাহর পক্ষ থেকে সকল বিষয়ে বিধান নাজিল হয় তো আমার ব্যাপারে কি হল সে অহি বন্ধ হয়ে গেল তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকলো আল্লাহ ইন্নি আশকু ইলাইক হে আল্লাহ আমি তোমার কাছেই আমার অভিযোগ দায়ের করছি যখন এইভাবে রাসুল সাল্লামের সাথে বাদানুবাদ করছিল আর রাসুলও এ ব্যাপারে চূড়ান্ত ফায়সালা দিচ্ছিলেন না এজন্য যে ব্যাপারে তো এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বিধান নাজের হয়নি আর তিনি যা বলছিলেন তিনি নিজের ধারণা থেকেই বলছিলেন আর খাওলা এর প্রতিবাদ করে চলছিলেন এবং আল্লাহর কাছে তিনি অভিযোগ দায়ের করছিলেন এরই প্রেক্ষিতে আল্লাহ সুবাহ করেন আল্লাহ শুনে ফেলেছেন ওই মহিলার কথা যে তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছিল এবং আল্লাহর কাছে তার অভিযোগ দায়ের করছিল আপনাদের দুইজনের কথা আল্লাহ শুনছেন রাসুল তাকে কি জবাব দিচ্ছেন আর রাসুলের কাছে সে কি বলছে এই কথাটা আল্লাহ বলছেন তোমাদের দুইজনের কথা আল্লাহ শুনছেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন শুনেন সবকিছু দেখেন হজরত আয়সা সিদ্দিকার আমি ওই সময় তো ছিলাম কিন্তু খাবার কথা আমি শুনতে পাইনি আমি কাঁচা থেকেও তার কথা শুনলাম না আর সাত আসমানের উপর থেকে আল্লাহ তার কথা শুনে ফেলেছেন উমর রবি আল্লাহ আনহু একদিন একদল তাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এরপর খাওয়া কথাবার্তার শেষে রাস্তা ছেড়ে দিল উমর রাজি আল্লাহ তালানহরি বাহিনী বুক থেকে কেউ কেউ বলা বলি করছিল যে আপনি এত বিশাল একটা বাহিনী এটা বৃদ্ধা মহিলার কারণে আপনি রাস্তা এইভাবে থামিয়ে দিলেন তখন উমর বললেন তোমরা কি জানো ওই মহিলাকে সে হলো ওই মহিলা যার কথা সাত আসমানের উপর থেকে আল্লাহ শুনেছেন আর আমি উমর কেমন করে তার কথা না শুনে আমি অবহেলা করে তাকে অতিক্রম করে চলে যাই চলে যাই আল্লাহর কোসম যদি সে নিজ স্বেচ্ছায় রাস্তা ছেড়ে না দিত আমি রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতাম আল্লাহ সুবাহ এমন ভাষায় এই কথাটা বলছেন কাদসামি আল্লাহ অবশ্যই আল্লাহ শুনে ফেলেছেন ওই মহিলার কথা যে তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাদানুবাদ করছিল জাহিদি যুগের পথা অনুযায়ী তার স্বামী তালাক না বলে সে জেহার করেছিল যেটা ফেকার পরিভাষা হল এটা মূলত জেহার অর্থাৎ মায়ের সাথে তুলনা করা স্ত্রীকে যদি কেউ নিজের মার সাথে তুলনা করত মার শরীরের কোন অঙ্গের সাথে তুলনা করত তাহলে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যেত আর এটাই স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যেত এই প্রথাটা সেই সময় ছিল জাহিরী সমাজে প্রতিষ্ঠিত এই প্রথাটাকে আল্লাহ সুবাহানা বাতিল করে দিলেন আর এই জন্যই এই ঘটনাটাও আল্লাহর ইচ্ছাই সংঘটিত হল আর এই খাওয়ালাবিনতে সাহালাবার মাধ্যমে এই কুপ্রথাটা বন্ধ করা হল এই মহিলা মহিলা তার স্বামীর সাথে তার জীবন কাটিয়েছে সন্তানাদি হয়েছে এই কথাটাই মহিলা বলছে আমার যৌবন তার কাছে শেষ করে ফেলেছি এখন আমি কোথায় যাব যদি আমি তার জন্য হারাম হয়ে যাই তাহলে তো আমার ধরণ পোষণের কি হবে আমার সন্তান আদির ভরণ কি হবে। নিজেকে অত্যধিক অসহায় মনে করে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যে জবাবই দিচ্ছেন সেই জবাব এর সামনে দাঁড়িয়ে সে প্রতিবাদ করছে সঠিক আর সর্বশেষ চেয়ে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করছে তাসতাকি ইলাল্লাহ এবং আল্লাহর কাছে অভিযোগ সে দায়ের করছে এখান থেকে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারি যে আল্লাহ সুবাহানু তাকে যদি কোনো বান্দা ডাকে তিনি তার ডাক শুনেন আল্লাহর কাছে যদি কেউ চায় তার এই ফরিয়াদ শুনি তিনি শুনেন আর যদি তিনি মনে করেন তার চাহিদা অনুযায়ী দেওয়ার ইচ্ছা হয় তিনি দেন তিনি দেন আল্লাহ সুবাহ বান্দার বান্দার ক্ষুদ্রতম ছোট আওয়াজের কথাগুলো শুনেন আল্লাহ সুবাহান হু তাহ্লা প্রয়োজন যখন তার কাছে পেশ করে আল্লাহ তা উপলব্ধি করেন বান্দাল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করেন আল্লাহ সুবাহান হুতালার কাছে পৌঁছার জন্য নিজের ফরিয়াদ শুনানোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই এই মহিলা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিল তার অভিযোগ পেশ করছিল বলছিল আল্লাহ ইন্নি আসকু ইলাইক হে আল্লাহ আমি তোমার কাছে আমার অভিযোগ দায়ের করলাম সেইখানে কোন মাধ্যম ব্যবহার করেনি অমুখের মাধ্যমে পাঠাই তোমার কাছে পত্র এই ধরনের কোনো মাধ্যম সে ব্যবহার করেনি সরাসরি আল্লাহর কাছে সে বলছে তোমার কাছে আমার অভিযোগ পেশ করলাম আল্লাহর বান্দাগণ সর্বাবস্থায় যেন তার সকল ডাক ফরিয়া দোয়া সবকিছু সরাসরি আল্লাহর কাছে পেশ করে আর সেই মহিলা সরাসরি পেশ করেছিলামের সাথে যা কথাবার্তা বলছে সেগুলো অভিযোগ দায়ের করছেন সে অভিযোগ গুলাও তিনি শুনেছেন তোমরা দুইজন যে কথা বলছিলে তোমাদের দুইজনের কথা আল্লাহ শুনেন যখন তোমরা কথা বলছিলে আল্লাহ তোমাদের কথাবার্তা শুনতেছিলেন আল্লাহ শুনেন তোমাদের কথা এই দুইজনের কথা আল্লাহান শুনেছেন রাসুল্লাহ যেই কথা খাওলাকে বলছিলেন আর খাওয়া রাসুলকে যে কথা বলছিল এই সব কথা আল্লাহ সুবাহ আলাহ শুনেন এল্লাহ নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন সব কিছু দেখেন তিনি যেমন শুনেছেন তিনি তাকে দেখছেন সে কোথায় দাঁড়িয়ে কিভাবে কথা বলছে আল্লাহ দেখছেন আল্লাহর বান্দাগণ যদি এই কথাগুলো উপলব্ধি করে যে আমি যেখানেই থাকি না কেন যেই কথাই বলি না কেন আল্লাহ আমার কথা শুনেন আর আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে দেখেন তার দৃষ্টির বাইরে নই আর এমন কোনো কথা আমি বলতে পারি না যেই কথাটি তিনি শুনেন না যদি এই এপিন বিশ্বাস থাকে তাহলে কেউ কেউ অনর্থক কথা কখনো বলবে না আর এমন কোন জায়গায় সে অবস্থান করবে না যে জায়গায় অবস্থান করে আল্লাহ তা অপছন্দ করেন কারণ সে আল্লাহর দৃষ্টির মধ্যে রয়েছে উম্মাহাতিহিম। তোমাদের মধ্য থেকে যারা তোমাদের স্ত্রীদের সাথে জেহার করে তারা তো তাদের স্ত্রীগণ তাদের মাতা নয় তাদের মা তো তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُورًا كَرَأْتُ جেই সব কথা বলছে তা মন্ড কথা এবং অসার কথা মিথ্যা কথা وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورُ নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল মার্জনাকারী আল্লাহ সুবাহ এখানে সেই অবস্থাটা তুলে ধরেছেন তোমাদের মধ্য থেকে যারা নিজের স্ত্রীকে নিজের মার সাথে তুলনা করে যে তার মার সাথে তুলনা করে মার পিটের সাথে তুলনা করে আসলে তার এই স্ত্রী তার মা নয় সে যতই মার সাথে তুলনা করুক সে তার মা হবে না বরং তার মা তো সেই যে তাকে জন্ম দিয়েছে তার মা হল যে তাকে জন্ম দিয়েছে সেই তার মা তার সে তার স্ত্রীকে মা বলুক মার সাথে তুলনা করুক মার অঙ্গের সাথে তুলনা করুক কোন অবস্থাতেই তার স্ত্রী কখনো তার মা হবে না অর্থাৎ তাঁর স্ত্রী এই জন্য স্থায়ীভাবে তার জন্য হারাম হবে না আইয়ামে যুগে যে এইভাবে মার সাথে তুলনা করে স্ত্রী তার জন্য হারাম হয়ে যেত যদি সে তার মার সাথে তুলনা করে মার অঙ্গের সাথে তুলনা করে তাহলে ওই স্ত্রী কখনো স্থায়ীভাবে তার জন্য হারাম হবে না অর্থাৎ তার তালাক হবে না বিবাহ বিচ্ছেদ হবে না সে খাওয়ার ফায় সাল্লাহ কেন দিয়ে দিলেন সে তার জন্য স্থায়ীভাবে তার স্ত্রী এখানে হারাম হবে না আল্লাহ সুবাহ এই ফটো এখানে দিয়ে দিলেন এখানে যে জিনিসটি সেটা হল কাওলাম মুন কারান এটা হল তাদের মন্দ কথা আর এটা হল মিথ্যা কথা অসার কথা ভিত্তিহীন কথা তারা যেই কথা বলে মার সাথে তুলনা করে স্ত্রীকে স্ত্রীকে মার সাথে তুলনা করে যেই কথাগুলো বলে সেই কথা হলো মন্দ কথা অপছন্দনীয় কথা বাজে কথা এটা বৃত্তিহীন এবং মিথ্যা কথা সে বললে পরো এটা সত্যি পরিণত হবে না তার প্রকৃত প্রকাশ তার স্ত্রী তার মা হবে না যতই সে বলুক সেটা একটা মিথ্যা কথা আর এই কথাটা সম্পূর্ণ অপছন্দনীয় মন্দ কথা মূলত এই জেহারটা হল একটা পাপ নিজের স্ত্রীকে মার সাথে তুলনা করা এটা গুণা অপরাধ অপরাধ যদিও স্ত্রী তার জন্য না। এই গুনাহের জন্য তার কাফারা হলা এই জেহারের জন্য এই যে পরবর্তী সময়ে যে কাফার কথাগুলো বলা হচ্ছে এটা জেহারের কাফারা নয় তার ওই জেহারটা করল যে কথাটা বলল এটা পাপ হয়েছে সেটার কাপফারা হল তবা আস্ত্রীকে তার ভোগ করার জন্য তাকে জরিমানা দিতে হবে তার কাফারা দিতে হবে এই পরবর্তী সময়ে যে কাফার বলা হয়েছে সেটা হল স্ত্রী তার জন্য ভোগ করার বৈধতার জন্য এটা প্রয়োজন যদি কেউ স্ত্রীকে ভোগ না করে দৈহিক সম্পর্ক স্থাপন না করে তাহলে এই কাফারা না দিলেও তার চলবে বরং সে তবা করলে তবার দ্বারাই তার এই যেহার করলো মার সাথে তুলনা করলো এই গুণাত্মক্তি পাবে মুক্তি পাবে কিন্তু এটা স্ত্রীর অধিকার স্বামী ইচ্ছা করলেই এটা থেকে স্ত্রীকে বঞ্চিত করতে পারে না স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা এটা স্ত্রীর অধিকার অধিকার স্ত্রী যদি চায় তাহলে স্বামী বাদ্য কাফারা দিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে এমন কি স্ত্রীর কথায় যদি স্বামী এটা না করে তাহলে স্ত্রী ইসলামী আদালতের কাছে নালিশ করবে অভিযোগ দায়ের করবে আদালতের মাধ্যমে স্বামীকে বাধ্য করবে হয়তো সে কাফারা দিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করবে অথবা তাকে তালাক দিবে এটা স্ত্রীর অধিকার স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের জন্য হলো এই পরবর্তী সময়ে তিনটি কথা বলা হয়েছে। আর যদি যদি স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন না করে তাহলে তবার মাধ্যমে তার ওই গুণা থেকে সে পরিত্রাণ পেতে পারে আল্লাহ সুবাহ নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী কারী যদি সে আল্লাহর কাছে তবা করে আহ্লাহ তারই অপাব থেকে মুক্তি দিতে পারেন তোমাদের মধ্য থেকে যারা নিজেদের স্ত্রীর সাথে জেহার করে অতপর তারা যা বলেছিল তা থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসে তাহলে তারা যেন যেন একে অন্যকে স্পর্শ করার আগেই একজন দাস বা দাসী মুক্ত করে আল্লাহ তোমাদের জন্য এই ব্যাপারে উপদেশ প্রদান করছেন নিশ্চয়ই আল্লাহ জানেন তোমাদের অন্তর্নিহিত সকল অবস্থা প্রথম ফায়সালা যদি কেউ তার স্ত্রীর সাথে জেহার করে যদিও ঘটনাটি আওসিবনের সামেত এবং খাওলাবিনকে সাহালাবার মধ্যে তাদের দুইজন স্বামী স্ত্রীর মধ্যেই ঘটনা এর মাধ্যমে সমগ্র মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ এই বিধান দিয়েছে এই বিধানটি হল সকলের জন্য সকল যুগের জন্য কেমত পর্যন্ত সকল সকল মুসলমানের জন্য এই বিধান যদি কেউ তার স্ত্রীরকে জিহার করে নিজের স্ত্রীকে নিজের মার সাথে তুলনা করে মায়ের কোন অঙ্গের সাথে তুলনা করে তাতক্ষণিকভাবে স্ত্রী ভোগ করা তার জন্য হারাম হয়ে যাবে আর সে হল তার স্ত্রী টিকে স্ত্রীকে মার সাথে তুলনা করার কারণে সে যে অপরাধ করল সে তার মা না হওয়া সত্ত্বেও এই যে মিথ্যা বলল সে তার মা নয় অথচ তাকে মা ডাকলো বা মার সাথে তুলনা করলো এই যে মিথ্যা কথা বলল। ভিত্তিহীন কথা বলল এটা ছোট অন্যায় সে করেছে এই জন্য আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করবে আর এই স্ত্রীকে যেহেতু সে অন্যায়ভাবে এমন একটা মন্দ কথা বলে ফেলেছে মিথ্যা ভিত্তিহীন কথা বলে ফেলেছে এই জন্য তার উপর পানিশমেন্ট জরিমানা তার উপর আল্লাহর পক্ষ থেকে আরোপ করা হয়ে গেল তার মন্দ কর্মের কারণে স্ত্রী তার জন্য সাময়িকভাবে হারাম হয়ে গেছে এখন সে তার ওই স্ত্রীকে বুক করতে পারবে না এই জরিমানা দেওয়ার আগে স্ত্রীও তার স্বামীকে স্পর্শ করতে পারবে না অর্থাৎ নিজে অগ্রগামী হয়ে স্বামীর সাথে মিলিত হতে পারবে না তারা পরস্পরে একজন আরেকজনকে স্পর্শ করবে না কোরআন মজিদের লামস শব্দটি ব্যবহৃত হয়েছে সহবাস অর্থে এখানে সহবাস অর্থে ব্যবহৃত হয়েছে তারা একে অন্যকে স্পর্শ করবে না তো একে অন্যের সাথে মিলিত হবে না যদি সে পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায় তার এই কথাটা যদি সে প্রত্যাহার করে নেয় তাহলে তার জন্য এটা হল তার জরিমানা কাতফারা একজন দাস অথবা দাসী মুক্ত করবে এরপর তারা স্বামী স্ত্রী মিলিত হবে এটা তার জন্য পানিশমেন্ট এটা হল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ উপদেশ আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে উপদেশ প্রদান করছেন আর আল্লাহ যখন ওয়াজ করেন উপদেশ দেন আল্লাহর উপদেশ এটা উপদেশ থাকেন এটা আদেশ হয় যে আল্লাহ যখন কোনো বিষয়ে উপদেশ দেন সেই উপদেশটা হয় আদেশ করতে যে আল্লাহ সুবাহ তোমাদেরকে এই বিষয়ে আদেশ প্রদান করছেন যে এটা এই কাফারাটা স্ত্রীর উপর নয় স্বামীর উপর এই ফানিশমেন্টটা হল স্বামীর স্ত্রী নয় স্ত্রীখানে অপরাধী নয় অপরাধ হল স্বামী সেই তার স্ত্রীকে মার সাথে তুলনা করেছে এই জন্য এই কাফারাটা প্রদান করবে তার স্বামী স্ত্রী কেন প্রদান করবে না এটা তার স্বামীর উপর এটা হয়ে সেটা করতে হবে এছাড়া তাদের পরস্পরের মধ্যে দৈহিক সম্পর্ক স্থাপন করা হারাম এটা সাময়িক ভাবে হারাম এই জরিমানা দেওয়ার পর্ল হুবিমা ফাবির তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছু সম্পর্কে অবহিত আল্লাহ সব জানেন সব অবগতির বাইরে তোমরা কিছুই করতে পারো না তোমাদের কথা তোমাদের কাজ সব কিছু আল্লাহ সুবাহা পর্যবেক্ষণ করেন ফমাল্লা যদি যদি কোন দাস বা দাসী না পাওয়া যায় তাহলে বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন করবে পরস্পরকে স্পর্শ করার আগেই মিন কবলে আইজ্ঞাতা মাস পরস্পরকে স্পর্শ করার আগেই সে বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন করবে যদি দাঁশ বাদ আসি মুক্ত করার জন্য না পায় ফামাল্লাম ফাল্লা যদি না পাওয়া যায় সে পেল না দাঁশ বাদ আসি মুক্ত করার জন্য সে পেল না তাহলে তার উপর ওয়াজিব হল বিরতিহীন বাদে দুই মাস সিয়াম পালন করা কেউ যদি একদিন আগেও দুই দিন আগেও যদি একটা সিয়াম বঙ্গ করে দুই মাস হওয়ার আগে পুনরায় নতুন করে গণনা শুরু করতে হবে বিরতি দেওয়া ছাড়া তাকে এই দুই মাসের সিয়াম পালন করতে হবে কিন্তু এই দুই মাসের ভিতরে সিয়াম দুই মাস পূর্ণ হওয়ার আগে স্বামী স্ত্রী পরস্পরকে স্পর্শ করতে পারবে না এই সময়ের জন্য সাময়িকভাবে তারা পরস্পরের জন্য হারাম বিরতিহীন দুই মাস সিয়াম পালন করার সাধ্য তার শুধু যেটা সক্ষম না হয় তাহলে তাহলে ষাটজন মিসকিনকে সে খাবার দিবে ষাট জন মিসকিনকে খাওয়া দেওয়া দেশ বা দাসী মুক্ত করা দ্বিতীয়টা হল বিরতিহীনবাদে দুই মাস সিয়াম পালন করা আর তৃতীয় অপশনটা হল ষাট জন মিসকিনকে খাবার দেওয়া এই ক্ষেত্র সকল ক্ষেত্রেই তার জন্য হল হল এর আগে এটা দেওয়ার আগে স্ত্রীকে স্পর্শ করতে পারবে না স্ত্রী তার স্বামীকে স্পর্শ করতে পারবে না পরস্পরের জন্য তারা এই সাময়িক সময়ের জন্য ষাট জন মিসক্রিনকে যদি একই দিনে খাবিয়ে দেয় দিতে পারে একদিনে ষাট জনকে খাবার দিয়ে দিল এরপরই তার স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে যদি সিয়াম পালন করে তাহলে দুই মাস সিয়াম পালন করার পর তার জন্য হালাল হবে দাস বা দাসী যদি মুক্ত করে মুক্ত করার পরই তার জন্য পরস্পর এ কিনোর জন্য তারা তারা হালাল হয়ে যাবে দাস বা দাসী মুক্ত করা বা মিসকিনকে খাওয়ানো এটা স্বল্পকালীন যখনই দাস বা দাসী মুক্ত করল আর যখনই সে মিসকিনদেরকে খাবার দিয়ে দিল এরপরই তারা পরস্পরের জন্য হালাল হয়ে যাবে আর সিয়ামটা হল একশো দীর্ঘ মেয়াদি দুই মাস মাস এই দুই মাস সিয়াম পালন সম্পন্ন হওয়ার পর তারা পরস্পরের জন্য হালাল হবে এই বিষয়টা হল শুধুমাত্র স্ত্রীকে তারা পরস্পরের স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ হওয়ার জন্য এই কাপারাটা জরিমানাটা এটা স্বামী স্ত্রী একে অন্যের জন্য বৈধ হওয়ার শর্ত এই তিনটির মধ্যে যে কোনো একটি জরিমানা যদি দিয়ে দেয় তাহলে তারা পরস্পরের জন্য হালাল হয়ে যাবে এর আগ পর্যন্ত তারা হালাল হবে না কিন্তু যদি কারো স্ত্রী এমন পর্যায়ে পৌঁছে বার্দীত হয়ে যায় তার নাই সেই ক্ষেত্রে যদি সে জরিমানা না দেয় স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন না করে তাহলে অসুবিধা নাই শুধুমাত্র সে যে এই মিথ্যা কথা মন্দ কথা বলল এই জন্য সে তো অবা করবে কারণ এটা অপরাধ যে আল্লাহ তাকে তার মর্যাদা দিয়েছেন তাকে মা হিসেবে তাকে গণ্য করেন নেই কিন্তু মা বলে সে মিথ্যা কথা বলেছে এই জন্য সে গুণাগার হয়েছে এই জন্য সে তো অবা করবে এটা এই জন্য যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি যেন ইমান আনতে পারো এর অর্থ হল আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদের জন্য যে বিধান দিয়েছেন সেই বিধান যেন তোমরা মেনে চলতে পারো আল্লাহ তোমাদের যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের হালাল উপায় দিয়েছেন নারী পুরুষের পুরুষের হালাল উপায়ে সম্পর্ক স্থাপনের যে ব্যবস্থা দিয়েছেন বিবাহ বিবাহ পরস্পরকে স্বামী বা স্ত্রীতে তিনি গণ্য করেছেন এটা আল্লাহর বিধান বিধান সেই আল্লাহর বিধান যেন তোমরা মেনে চলতে পারো আল্লাহর পক্ষ থেকে যে বিধান তোমাদের জন্য এসেছে রাসুল্লাহ সাল্লাস্লাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান সমূহ পেশ করেছেন সেইগুলো যেন তোমরা মেনে চলতে পারো এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি এই এই বিধানগুলো দেওয়া হয়েছে এটা একটা বড় একটা সমাধান হয়ে গেল আইয়ামে জাহিলিয়ার যুগে যেই কুপ্রথাটা ছিল সেই কুপ্রথাটাকে বিলুপ্ত করে দেওয়া হল সেই সময়ে জেহারের মাধ্যমে স্ত্রী তালাক হয়ে যেত কি তা তালাকের চেয়ে আরো কঠিন হিসাবে তারা গণ্য করত তালাকের তো কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে কোনো অবস্থা স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে তালাকের রেজি এখানে মধ্যে আছে এক তালাক দুই তালাকের পরে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে কিন্তু এই জেহারের মাধ্যমে স্ত্রী চিরতরে তার জন্য হারাম হয়ে যেত আর কখনো স্ত্রী তাদের জন্য বৈধ হত না এটা তালাকের চেয়ে বড় কঠিন ছিল এমন কি তিন তালাক হয়ে যাওয়ার পরেও স্ত্রী যদি অন্যত বিবাহ হয় সেখান থেকে যদি তালাক প্রাপ্ত হয় অথবা স্বামী মারা যায় ইদ্যতের পরে আবার প্রথম স্বামীর জন্য স্ত্রী হালাল হয় তালাকের ক্ষেত্রে তো পুনরায়ু স্বামীর কাছে ফিরে আসার কোন না কোনো অবস্থায় একটা বৈধতা আছে কিন্তু জেহারের ক্ষেত্রে এটা ছিল না এটা স্ত্রী তার জন্য আজীবনের জন্য হারান হয়ে যেত এটা তাদের কঠিন বিধান ছিল এটা একটা চরম অবস্থা ছিল ছিলিয়ার যুগে আল্লাহ সুবহান এই কুপ্রথাটা চরম জুলুমের এই ব্যবস্থাটাকে তিনি বাতিল করে দিয়েছেন এরপরও যদি কেউ এই জাহিলি জমানার কোনো কোন নিয়ম প্রথাকে তারা নিজেদের প্র্যাকটিসে আমলে নিয়ে আসে এটা তার জন্য বড় অপরাধ এটা একটা অপরাধ এর কারণে তারা ইমান হারা হয়ে যায় না এই অপরাধের কারণে ইমান হারা হয় না এরা গুণাগার হয় এই জন্য তাদের জন্য হল তবা এই অবস্থায় যদি তবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আর এটা এই জন্য যে তারা যখন এই অপরাধটা করল করলো আল্লাহর বিধানকে লঙ্ঘন করল আল্লাহর বিধান লঙ্ঘন করার সেই অপরাধ আল্লাহ সুবাহানু তাহ বান্দার জন্য পালনীয় যে সকল বিধান দেন কোনো বিধান লঙ্ঘন করার অধিকার কোনদার নাই এরপর যদি কখনো লঙ্ঘন করে ফেলে তাহলে তার এর থেকে পরিত্রাণের উপায় হলো তবা তবা আল্লাহর বিধান যদি লঙ্ঘন করে ফেলে তাহলে সে তবার মাধ্যমে নাজাদ পেতে পারে কমা পেতে পারে আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান্লাহ বলছেন যে এই বিধানগুলো আল্লাহ দিলেন জেহারের ক্ষেত্রে তোমাদেরকে যে কাজ করা জরিমানার ব্যবস্থা করলেন এটা এর জন্য করলেন যেন তোমরা আল্লাহর প্রতি যে ইমান এনেছো রাসুলের প্রতি ইমান এনেছ এটা পরিপূর্ণভাবে সেই ইমানের উপর তোমরা অটল থাকতে পারো তোমাদের অপ্রপ থেকে মুক্ত হয়ে তোমরা পবিত্র হয়ে ইমানের উপর অটল থাকতে পারো আল্লাহর বিধানগুলো তোমরা মেনে চলতে পারো রাসুলের আনুগত্য সঠিকভাবে তোমরা করতে পারো আর এগুলো হল আল্লাহর আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমানা দুটি হয় একটা দণ্ডবিধি দণ্ডবিধি অপরাধের শাস্তি যে অপরাধ করে তার অপরাধের শাস্তি আল্লাহর পক্ষ থেকে দার্যকৃত সেই শাস্তি প্রয়োগ হলে পরে সেই দুনিয়ার দুনিয়ার মধ্যে সেই থেকে মুক্ত হয়ে যায় আর ক্ষমা করে দেওয়ার বিষয়টা হল আল্লাহর ব্যাপার তবে যেহেতু আল্লাহর নির্ধারিত বিধান যদি কারো প্রতি প্রয়োগ হয়ে যায় হয়ে আর সে সন্তুষ্টির সাথে এটা মেনে নেয় মেনে নেয় তাহলে আশা করা যায় সে আল্লাহর কাছ থেকে সে ক্ষমা পেয়েছে হতে পারে দুনিয়ার শাস্তি আল্লাহ দিয়েছেন সেটা হয়ে গেল পরকারে আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন নাও দিতে পারেন কেউ বলেছেন যে পরকালে শাস্তি এখানে মৌকুব হয়ে যায় রদ হয়ে যায় হতে পারে। আল্লাহ সুবাহের ব্যাপারে কমার্সিনেমার্শিন এরপর হল এই হদ অর্থ সীমানা আল্লাহ তার দিনের সীমানা নির্ধারণ করে দিয়েছেন তোমরা এই সীমানা সীমানা লঙ্ঘন করোা আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানা তোমরা লঙ্ঘন করো সেই সীমানার মধ্যে তোমরা অবস্থান করো রাসুল্লাহ আল্লাহ তোমাদের জন্য কিছু বিধান ফরজ করে দিয়েছেন সেই ফরজ বিধানগুলোর প্রতি তোমরা অবহেলা করো না গুরুত্বহীন মনে করো না যথাযথ মর্যাদা প্রদান করো কিছু বিষয় আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন সেইগুলোর সংস্পর্শও যাবে না সেই হারামগুলোর মধ্যে তোমরা লিপ্ত হবে না আল্লাহ তোমাদের জন্য দিনের সীমানা ঠিক করে দিয়েছেন তোমরা তা লঙ্ঘন করো সীমানা অতিক্রম করো না অথবা আল্লাহ তোমাদের জন্য অনেক হদগুলো দিয়েছেন শাস্তির বিধান দিয়েছেন হাত দাহ দুদান তোমাদের শাস্তির বিধান সমূহ তিনি দিয়েছেন সেই শাস্তির বিধান প্রয়োগ করতে তোমরা সীমালংঘন করো না অর্থাৎ যেই শাস্তির যেই অপরাধের যেই শাস্তি সেই শাস্তি প্রদান করো হচ্ছে কমও দিবে না বেশিও দিবে না সীমালঙ্ঘনটা কি কম করাটাও সীমালঙ্ঘন বেশি করাটাও সীমালংঘন আল্লাহ যেই অপরাধের যেই শাস্তি ঠিক করে দিয়েছেন সেই ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবে না কমও দিবে না বেশিও দেবে না আল্লাহ যতটুকু নির্ধারণ করেছেন তাই তোমরা প্রদান করবে আল্লাহ সুবাহ কথাটাই বলছেন থেকে দণ্ডবিধি এটা আল্লাহর বিধান কািন আজাবুন আলিম আর কাফের দোষ জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি অর্থাৎ যারা আল্লাহর এই বিধান লঙ্ঘন করবে তারাই হল কাফের আল্লাহ যেই বিধান দিয়েছেন যেই শাস্তির যেই অপরাধের যেই শাস্তি নির্ধারণ করেছেন সেই অপরাধের ওই শাস্তি না দেওয়া না কম দেওয়া বা বেশি দেওয়া দেওয়া এ স্বভাবগুলো আল্লাহর কাছে নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই দণ্ডবিধি যারা অমান্য করবে তাদের জন্য রয়েছে পীড়াবায়ক শাস্তি আল্লাহ সুবাহ কুরান যে বিধানসমূহ পেশ করেন পেশ করার পর শেষ দিকে যেই কথাটি বলেন তিলকাহ এইগুলো হল আল্লাহর পক্ষ থেকে বিধান তোমরা এর লঙ্ঘন করো না আল্লাহর বিধান লঙ্ঘন করোনা যারা লঙ্ঘন করে তারা কাফের কাফের অমান্য করে অমান্যকারী আল্লাহ আদেশ করলেন আর এটা পছন্দ হয় না এটা অমান্য করে এই জন্য এরা কাফের যে আল্লাহ সুবাহানাহ তালা বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে আল্লাহর বিধান হিসেবে তারা পালন করে না আল্লাহর পক্ষ থেকে যেই দণ্ড দেওয়া হয় সেই দ্বন্দ্বটা মেনে নেওয়াটাও অবাদতাদ যারা এই শাস্তিটা প্রয়োগ করবে এটা অবাদত হিসেবেই প্রয়োগ করবে আর যে শাস্তিটা ভোগ করবে সেটাও এবাদত হিসেবেই সেটা ভোগ করবে যে আল্লাহর বিধান হিসেবে যদি সেটা মেনে নেয় সন্তুষ্টির সাথে সেখানে সোয়াব পাবে রাসুল্লাহ সাল্ল আলিহাসের কাছে এক মহিলা বেবিচার করে এসে নিজের অপরাধ স্বীকার করল সে বলতে থাকল আমাকে শাস্তি দিন আমি দণ্ড বুক করার মতো অপরাধ করে ফেলেছি রাসুল্লাহ সাল্ল্লাহ আইলাই তাকে বললেন তুমি কি পাগল পাগল যে অপরাধের শিকার স্বীকৃতি সে দিচ্ছে এই অপরাধের শাস্তিটা সে জানে সে জানে পাতর নিক কেপে তাকে হত্যা করবে। সে বিবাহিতা ছিল এইজন্য তাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন সে সুস্থ মস্তিষ্ক কিনা কিনা তখন সে বলল যে না আমি পাগল নই আমি সুস্থ মস্তিষ্ক আমার অপরাধের স্বীকৃতি প্রদান করছি রাসুল্লাহ প্রশ্ন করলেন তুমি কি মনে করো তুমি গর্ভবতী হয়েছ হয়েছে। সে তখন বলল যে হতে পারে তখন তিনি বলেন ঠিক আছে তুমি যাও তুমি যাও সন্তান প্রসবের পর এসো সে সন্তান প্রসবের পর আসলো সে কেমন তবা করেছে এই শাস্তি বুক করার জন্য সে এসে হাজির হয়েছে রাসল আলিহাসাল্লাম তাকে বললেন তাকে বলেন যাও সন্তানকে দুধ পান করাও তার সন্তানের দুই বছর দুধ পানের মেয়াদ দুই বছর দুধ পান করার পর তুমি এসো দুই বছর দুধ পান করার পর মহিলা আসলো তখন বাচ্চাটিকে তার অভিভাবকদের দায়িত্বে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম দিয়ে দিলেন দিয়ে দিলেন আর তার এই মহিলাকে পাতর নিক্ষেপে হত্যা করার নির্দেশ দিলেন মহিলাটিকে পাতর করো হত্যা করা হল উমর রাজি আল্লাহ তিরস্কার করেছিলেন এই তার রক্তের ছিটায় এসে উমরের গায়ে পড়েছিল রাসুল্লাহ সাল্লাই বললেন বললেন হে উমর জান্নাতি কোনো মহিলাকে যদি তুমি দেখতে চাও এই মহিলাকে দেখে নাও এই মহিলা এমন তহবা করেছে যে মদিনার সত্তর জন গুণাগারের মধ্যে যদি তার তহবাটা বন্টন করে দেওয়া হয় তাদের ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে তার এই দণ্ড ভুগ করাটাও তার জন্য এবারক হিসেবে গণ্য হয়েছে তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ যে দণ্ড দেন সেই দণ্ড যে বুক করবে সে যদি সন্তুষ্টির সাথে এটা বুক করে যে পরকারের আজাব তো ভয়াবহ দুনিয়ার আজাব এর তুলনায় এটা অত্যধিক বড় আজাব কঠিন আজাব আখ তুলনায় দুনিয়ার আজাব তো কিছুই নয় তাকে তুচ্ছ মনে করে যদি কেউ বড় আজাব থেকে বাঁচার জন্য পরকালীন আজাবের ভয়ে মৃত হয়ে দুনিয়ার শাস্তিটা মেনে নেয় তাহলে এটা তার ইমানের দাবি সে যে এই শাস্তিটা স্বেচ্ছায় মেনে নিল এটা হেবাদতাদত সে থেকে পরিত্রাণ পাবে নাজাব পাবে তার মর্যাদা বৃদ্ধি হবে আর যারা এই শাস্তিটা প্রয়োগ করলো এই জন্য এই বিধানটা আল্লাহর আল্লাহ এই ব্যাপারে কোনো প্রকারে তারা সংকোচ করলো না বিদা করলো না তারাও এখানে সোয়াব পাবে এই শাস্তি প্রয়োগের মাধ্যমে তারও এখানে সোয়াব লাভ করবে আর যারা এটা অমান্য করবে তাদের জন্যই রয়েছে পীরাদায়ক শাস্তি আল্লাহর বিধান যারা অমান্য করবে তাদের জন্যই রয়েছে কি কঠিন আজাদা ফিরিন আজাবুন আলিম ক্যাফের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি পীরাদায়ক শাস্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে তারা অপদস্থ হয়েছে যেইভাবে তাদের পূর্বে যারা আল্লাহ এবং আল্লাহ নবীর বিরোধিতা করেছিল তারা যেইভাবে অবদস্থ হয়েছে সেইভাবে আর আমি তো সুস্পষ্ট আয়াত নাজিল করেছি আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আল্লাহ সুবাহ এখানে এখানে আল্লাহর বিধান যারা অমান্য করে আল্লাহ আল্লাহ যে আইন দিয়েছেন বিধান দিয়েছেন হুকুম দিয়েছেন যে হদ মানুষের অপরাধের অপরাধের শাস্তি হিসেবে নির্ধারণ করেছেন এই বিষয়গুলো যারা মেনে নেয় না বরং এর সাথে বিরুদ্ধাচরণ করে আল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে মানুষের জন্য আল্লাহ সুবহান একটা বিধান দিলেন আল্লাহ আলাই এই বিধান মানব সমাজে পৌঁছে দিলেন কার্যকরী করলেন যারা এই বিধান মেনে নেয় না বরং এর পরিবর্তে অন্য কোন বিধান তারা তৈরি করে বা অন্যের বানানু বিধানের অনুসরণ করে মেনে নেয় এরা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধ আচরণ করে এরা সরাসরি অবস্থান নিয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য প্রদত্ত বিধানের বিরোধিতা করে আর আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধান মেনে চলে সেই বিধান হয়তো নিজেরা তৈরি করে অথবা অন্য মানুষের তৈরি করা বিধান আল্লাহ ছাড়া অন্যের তৈরি করা বিধান সেই বিধান মেনে চলে আর এর মাধ্যমে আল্লাহর বিরুদ্ধাচরণ করে রাসুলের বিরুদ্ধাচরণ করে এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ বলছেন কি এদের পরিণাম পরিণতি কুবিতু তারা অপদস্থ হয়েছে কামা কুতি তাল্লা কাবলিহীন তাদের পূর্বেও যারা অপদস্থ হয়েছিল তাদের মতো যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধাচরণ করে পরিণাম তাদের লাঞ্চনা এবং অপমান এর দৃষ্টান্ত গুলো অতীত হয়ে গেছে হজরত নু আলাইহিসালাম সাড়ে নয় শত বছর বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন ব্রাসুলের পথে দেখেছিলেন কিন্তু তারা বিরুদ্ধাচরণ করেছিল আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা এসে গিয়েছিল জ্বর তুফান বৃষ্টি প্লাবনের তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই মহা প্লাবনের মাধ্যমে তাদের তাদের সমগ্র অস্তিত্বকে বিলীন করে দেওয়া হয়েছিল তারা চরমভাবে অপদস্থ হয়েছিল নাম নিশানা তাদের মুছে দেওয়া হয়েছিল আল্লাস আল্লাহ ইসলামের বিরোধিতা ফেরাউন তার ফদল বলে আল্লাহ সুবাহ লাঞ্ছিত অপদস্থ করে সাগরের পানিতে ডুবি মেরেছিলেন তার পুরা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন নমরুদ ইব্রাহিম আলাহ সালামের সাথে বিরুদ্ধাচরণ করেছিল আল্লাহ সুবহানা তাকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে ক্ষুদ্র এক মশার যন্ত্রণায় তার জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল চরমভাবে সে লাঞ্ছিত হয়েছিল আর লাঞ্ছনাকর অবস্থায় তার মৃত্যু হয়েছে অতীত ইতিহাস এর বাস্তব প্রমাণ প্রমাণ আবুজেহেল দমবরে মক্কা থেকে এসেছিল রাসুল্লাহ সল্ল্লাহ আলাইহ সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য বদর প্রান্তরে চরমাবে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছিল তার লাশটি শেষ পর্যন্ত ময়লারুপে ফেলে দেওয়া হয়েছিল অতীত ইতিহাস যারাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহ তাদেরকে অপদস্থ করেছেন অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন তাদের জীবন হয়েছে চরম লাঞ্ছনাকর আর পরিণতি হয়েছে চরম লাঞ্ছনাকর চিরস্থায়ী আদাবের মধ্যে তারা নিক্ষিপ্ত হয়েছে আল্লাহ সুবাহান কথাটাই বলেছেন এটা সতর্কবাণী একটা হুমকি যারা এই দুনিয়ার মধ্যে আনছে এবং ভবিষ্যতে আসবে সকলের জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করবে আল্লাহ এবং আল্লাহ রাসুল তাদের মানার জন্য যেই বিধান দিয়েছেন সেই বিধান যারা অমান্য করবে এই বিধান মানবে না এর পরিবর্তে অন্য বিধান মেনে চলবে তারা মূলত আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে বিরুদ্ধাচরণ করে এরা অপদস্থ হয়েছে আল্লাহ এখানে অবদস অপদস্থ বলেছেন কুবিথু কিভাবে তার এটা এর অর্থ কি যে আগামী দিনেও যদি হয় সেই তার অপদস্থ হওয়াটা এত সুনিশ্চিত অতীত বাচক শব্দ দিয়ে আল্লাহ বলে দিয়েছেন এর চূড়ান্ত ফাইসালা সে হবেই ভবিষ্যতে যদি হয় এটা বুঝতে হবে এটা হয়ে গেছে তার দিলিতে লেখা এই অপদস্থ হওয়াটা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করবে এটা লিকা হয়ে গেছে তার অপদস্থ হওয়াটা এতে লিকা হয়ে গেছে এটা ভবিষ্যতে হলেও বুঝতে হবে নিশ্চিত এটা হবেই এই জন্যে আল্লাহ বলছেন তারা অপদস্থ হয়েছে যেইভাবে তাদের পূর্বে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করেছিল তারা যেইভাবে অপদস্থ হয়েছিল সেইভাবে আল্লাহ বলছেন অথচ আমি তো আমি তো সুস্পষ্ট আয়াত নাজিল করেছি আল্লাহর আয়াতগুলো বিধানগুলো নিদর্শনগুলো সেগুলো সুস্পষ্ট এর মধ্যে অস্পষ্ট নাই একেবারে স্পষ্ট কারো বুঝতে অসুবিধা হয় না আল্লাহ যা আদেশ করেন সেই আদেশগুলো কি সরাসরি তোমরা এটা করো আল্লাহ যা নিষেধ করেন সরাসরি তোমরা এটা করবে না করবে না কোরআন মজিদে বান্দার জন্য আল্লাহ যে আদেশগুলো করেছেন সেগুলো আয়াতে মুবগিনাত এগুলো হল আয়াতে যে যেখানে সরাসরি আদেশ করা হয়েছে সরাসরি নিষেধ করা হয়েছে এর কোনো বাঁকা অর্থ করার অবকাশ নাই এটাকে গুরানু পেছানুর কোন অবকাশ নাই সুযোগ নাই সরাসরি আল্লাহ সুস্পষ্টভাবে এই বিধানগুলো দিয়েছেন এরপরও যারা এর থেকে নিজেকে সরিয়ে নেয় অন্য বিধানের দিকে নিজেকে নিয়ে যায় এরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধী এরা আল্লাহর পক্ষের নয় আল্লাহর প্রতিপক্ষ ওয়ালিল কািন আয়দাবু মুহিন আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করবে আল্লাহ যে হুদুদ দিলেন বিধান দিলেন দণ্ডবিধি দিলেন সেইগুলো যারা মানবে না আর এই বিধান না মেনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে তারা তো লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবেই সাথে সাথে তাদের জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক আজাব আজাবহিন তাদের যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রিত করবেন করবেন পুনরুত্থান গোঠাবেন গোঠাবেন যেদিন তাদের সকলকে তিনি পুনরত্থান গোঠাবেন হাসরের ময়দানে তাদেরকে একত্রিত করবেন আগে পরের যারা সকলকেই মার্টিন সাথে যারা মিশে গিয়েছে এদের সকলকেই তিনি তারা দুনিয়া যা কিছু করেছিল সেই দিন তাদেরকে সংবাদ দিবেন জানিয়ে দিবেন অবহিত করবেন তোমরা দুনিয়ায় সব করেছিলে আল্লাহ এ সব কিছু হিসাব করে রেখেছেন গণনা করে রেখেছেন আল্লাহ এ সবকিছু পুঙ্ানুপুঙ্ক গণনা করে রেখেছেন আর সে নিজে ভুলে গেছে মানুষ দুনিয়ায় সে কি করেছিল সে নিজে ভুলে গেছে আল্লাহ তখন তাকে জানিয়ে দিবেন। না একবারে গণনা করে রেখেছেন তুমি দুনিয়ায় দুনিয়া এতদিন ছিলে। এতদিন তোমার জীবন কাল ছিল তুমি কি করেছিলে প্রতিটি মুহূর্তের সংবাদ আল্লাহ তাকে জানিয়ে দিবেন। দেখো তুমি এগুলো করছিলে তখন সে তা দেখতে পাবে এর আগে কিন্তু সে বলে গিয়েছিল অর্থাৎ বান্দা যখন দুনিয়ায় অপরাধ করে পাপ করে গুণা করে গুণা আল্লাহর অবাধ্য হয় আল্লাহর হুকুম অমান্য করে সেটা গুরুত্ব দেয় না সে তার অপরাধটাকে অপরাধ মনে করে না কোনো না কোনো ভাবে এটাকে সে তার জন্য বৈধ মনে করে নেয় এই জন্য যেহেতু এটা পাপ হিসাবে সে মনে করে নাই সেটা গেছে। যখন ডাকাতি করে অপরাধী মনে করে না মনে মনে করে করে সে সে করছে। সম্পদশালী লোকেরা লুকেরা এই সম্পদ কুক্ষিগত করে রেখেছে এর মধ্যে তো আমার অধিকার আছে আমার অধিকার দিচ্ছে না সে যেহেতু দিচ্ছে না আমি আমি তা আনছি তার কাছ থেকে আবার এটাও মনে করে সে ডাকাতি করে আনার পর সেটা আবার কিছু দান করে ডাকাতেরা মাঝে মধ্যে বাড়িতে গুরু জোবাই করে খাবার দাবারের আয়োজন করে গুরু গরুর করে আনলো ছয়টা একটা জোবাই করে খাওয়াই দিল মনে করলো যেটা তো ভালো কাজই করেছে সব ওইখান থেকে কিছু ভালো কাজও করে এরা ওই মাজারে যায় এই ডাকাতরা মাঝে মাঝে মাজারে গিয়ে দান হয়রাত করে মানন করে ওই ছাগল টাগর ইত্যাদি নিয়ে যায় নিয়ে যায় টাকা পয়সাও দেয় দেয় তো তারা মনে করে আমি ডাকাতি করলে কি হবে আমি তো ভালো কাজ করছি একটা খুনি সেও তার পক্ষে সে একটা যুক্তি দাঁড় করায় সে মনে করে যে আমি যদি তাকে খুন না করতাম তাহলে সে আমাকে খুন করত এই আমি বাঁচার জন্যই শুধুমাত্র তাকে খুন করেছি এটা আমার অপরাধ নয় অপরাধ নয় এইভাবে প্রতিটি অপরাধী তার অপরাধের পক্ষে সে যুক্তি তালাশ করে বেড়ায় বেড়ায় এবং সে একটা যুক্তি পেয়েও যায় যার মাধ্যমে সে মনে একটা তৃপ্তি পায় এই জন্য এটাকে অপরাধ হিসেবে তার কাছে মনে হয়নি সে গুরুত্ব দেয়নি এই গিয়েছে। আর আল্লাহ করছেন কি আল্লাহ তার সকল বিষয়গুলো গণনা করে রেখেছেন আর তিনি হাশরের ময়দানে তার সামনে পেশ করবেন ফাই বিমা আমিলু কোন মানুষই এটা যেন মনে না করে যে তার দুনিয়া যা কিছু করছে এগুলো লিপিবদ্ধ হচ্ছে না রেকর্ড হচ্ছে না এটা মনে যেন না করে তার সাথী আছেন দুইজন দুইজনী তারা পুরা রেকর্ড করছেন ভিডিও ধারণ করে চলছেন তার দুই কাদে জন থেকে ভিডিও করছেন সে কোথায় যাচ্ছে কি করছে তার মুভমেন্ট তার আচরণ চলাফেরা তার কথাবার্তা তার কর্ম সব কিছু তারা রেকর্ড করে চলছেন হাসরের ময়দানে ব্যাখ্যা করে তফসির করে বুঝানোর প্রয়োজন হবে না বলা হবে কিতাব আঁকা কক্কাফা বিনাশিকালিয়া মা হাসিবা হাসি তুমি তোমার কিতাব পড়ো আজকের দিনে তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আর কোনো হুজুরের দরকার পড়বে না কোনো মুফাসিরের দরকার পড়বে না তোমার কাছে এসে করে বুঝিয়ে দিতে হবে না আর এটা লাগবে কেন সে তার জীবনের ভিডিও দেখবে তার নিজের জীবনের ভিডিওটা সামনে দেখতে পারবে এটা ছেড়ে দেওয়া হবে আর পুরাটা সে দেখতে পাবে আর তখন তার স্মরণ হবেই এর আগে বুলে গিয়েছে সেই সময় স্মরণ স্মরণ হবে আল্লাহ সুবাহ এই কথাগুলো বলে বান্দাকে এমনভাবে সচেতন করেন তার বিবেকের দুয়ারে এভাবে যে তোমার সামনে এমন একটা সকলকে আগে পরে দুনিয়ায় যাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন কাউকে বাদ দেওয়া হবে না সকলকে সেখানে পুনরুত্থান গঠানো হবে সেই মাঠে এনে হাজির করে দেওয়া হবে জামিয়ান তোমাদের সকলকে যেদিন পুনরত্তান গঠানো হবে হাসরের ময়দানে তোমাদেরকে সকলকে জমা করা হবে একত্রিত করা হবে তারা যা কিছু করছিল এ সকল বিষয়ে সেই সময় অবহিত করা হবে কোন বিষয়গুলো যে বিষয়গুলো আল্লাহ রেকর্ড করে রেখেছিলেন গণনা করে রেখেছিলেন সে সব কিছু আর বান্দা আসলে তার নিজের বিষয়গুলা সে নিজে বুড়ে গিয়েছিল আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের উপর সাক্ষী তিনি প্রত্যক্ষদর্শী কোন কিছুই তার পর্যবেক্ষণের বাইরে নাই আল্লাহ সুবাহানা নিজেই সকল বিষয়ের সাক্ষী সব কিছু তিনি দেখেন সব কিছু শুনেন সব কিছু জানেন কিছু আল্লাহর এলিমের বাইরের বাইরে কিছুই নাই আল্লাহর শোনার বাইরে পৃথিবীতে কোনো শব্দই হয় না আর পৃথিবীতে এমন কোনো অনুপর মানু নাই যা কিছু আল্লাহ দেখেন না দেখেন না কারণ এগুলো আল্লাহরই তো সৃষ্টি सबकिु अल्लाह सृष्टि करोनिमारण सकल विषय सक्षी सबकिु पर्वेक्षण करब किस सम्पर्पहित सुबह আয়াত সমূহের মধ্যে এই ছয়টি আয়াতের প্রথম দিকে যে কিছু বিধান দিলেন পরবর্তী সময়ে মানুষের বিবেকের কাছে বড় ধরনের তিনি আঘাত করেছেন ব্যাখ্যা দিয়েছেন মানুষ যেন জাগ্রত হয় ঘুমের ভান ছেড়ে দেয় তার গাফলতি ঝেড়ে ফেলে দিয়ে সচেতন হয়ে জেগে উঠে তার ইমান আকিদাকে সে যেন পরিশুদ্ধ করে তার আমলকে যেন পরিশুদ্ধ করে আর পরকালীন ওই জীবনের জন্য যেদিন তাকে একত্রিত করা হবে আল্লাহর সামনে হাজির করা হবে আর সবকিছু তার সামনে পেশ করে দেওয়া হবে সেই সময়ের কথা স্মরণ করে যেন দুনিয়ার জীবন এসে পরিচালনা করে আল্লাহ আমাদের ট্রফিক দান করুন আমিন কোন প্রশ্ন সাহেব যদি একটু না তাহলে ওটা তো এই ব্যাপারে যেহেতু এখানে বিধান নাই সেহেতু এটা তো ব্যাপারটা হল যে স্বামীর ভূমিকাটা প্রধান হতো এই ব্যাপারে স্বামীর কিন্তু এটা স্ত্রী যদি এই কথাটা বলে তাহলে এটাও তো সে একটা মিথ্যা কথা বলল। স্বামী তার বাবা নয় সেহেতু এর বিপরীত কথাটা হয়ে গেল স্বামীর কথা সম্পূর্ণ বিপরীত কথাটাই মানে কথাটা মূলত একই স্বামীর পক্ষ থেকে যাটা আসছে স্ত্রীর পক্ষ থেকে এই কথাটি আসছে যদিও বিপরীতমুখী কথা হয়েছে সে বলছে মা আরও বলছে বাবা কিন্তু সেহেতু এই কথাটা তো সম্পূর্ণ এই মিথ্যা কথার জন্য তার গুণা হবে এজন্য তাকে তবা করতে হবে এটার জন্য তার কোন কাজ নির্ধারিত নাই আর কোন প্রশ্ন না এখানে যেহেতু এটা মায়ের সাথে তুলনা করা হয়েছে অন্য মুহরিমের কথা বলা হয়নি সেহেতু অন্য মহরিমের ব্যাপারটা হচ্ছে যে ফকিগণ এ ব্যাপারে অনেক একতলাপ করেছেন ফিইগণ এই ব্যাপারে একতলাপ করেছেন কেউ কেউ বলেছেন যে কোনো মহরিমার সাথে যদি এমন তুলনা করে সেটাও জেহারের হুকুমের মধ্যে আসবে এটা অনেক ফকিদের অভিমত কেউ বলছেন যে না যেহেতু কোরআন মজিদে সুস্পষ্টভাবে মার কথাটাই উল্লেখ করা হয়েছে সেহেতু এটা মার জন্যই খাস আর কেউ বলছেন মা মুহরিম হিসাবে হারাম হয়েছে সেহেতু অন্য মুহরিমরা যেহেতু মার মতই মুহরিমা সেহেতু তাদের ব্যাপারায় যদি এমন কি করে তাহলে এটাও তাদের ওই বেলায়ও তার এই দণ্ড হবে কাটফারা হবে এই দুইটা মতই আছে হ্যাঁ এটাও হ্যাঁ এটা অনেকেরই অভিমত আছে এটা ফকিদের মধ্যে আর কোন প্রশ্ন নাই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু